যে একশটি ব্যক্তিকে যে হত্যা করলো সেই ব্যক্তির তব আল্লাহ দরবারে কিভাবে কবুল হলো। হজরত আবু সাঈদ আল খুদ্রী রাজিউল্লা আলহন থেকে বর্ণিত যারা সুজুল্লা সাল্লা সাল্লাম বলেন তোমাদের আগের জাতির অর্থাৎ তোমাদের পূর্বের জাতির একটা লোক সে নিরানব্বই জন ব্যক্তিকে হত্যা করে এরপর সে সবচেয়ে বড় একজন জ্ঞানী ব্যক্তি আলেমের খোঁজ করে তখন তাকে একজন আবেদ ব্যক্তির কথা বলা হয় সে তাকে গিয়ে বলে যে আমি নিরানব্বই জন মানুষকে খুন করেছি আমার কি তবা হবে আবেদ ব্যক্তিটি বলল যে না তোমার তবা হবে না এরপর সেই লোকটিকেও হত্যা করে সে একশো জন পূরণ করল এরপর সে একজন বিজ্ঞ ব্যক্তি আলেম ব্যক্তির খোঁজ করলে তাকে একজন আলেমের সন্ধান দেয়া হলো সে আলেম ব্যক্তির কাছে গিয়ে বলল আমি একশোটি ব্যক্তিকে হত্যা করেছি একশো জন মানুষকে হত্যা করেছি আমার কি তবা করার কোনো সুযোগ আছে আলেম ব্যক্তি তিনি বললেন হ্যাঁ আছে কে আছে এমন তোমার এবং তোমার তওবার মাঝখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে এরপর আলিম ব্যক্তি তাকে কিছু পরামর্শ দিলেন আলেম ব্যক্তি সেই একশোটি লোক হত্যাকারী ব্যক্তিকে বললেন তুমি অমুক স্থানে যাও সেখানে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর ইবাদত করে তুমি তাদের সাথে গিয়ে আল্লাহর ইবাদত করো আর তুমি তোমার নিজের এলাকায় কখনো ফিরে যেও না কেননা তোমার এলাকাটা খুব খারাপ এলাকা সে একশো লোক হত্যাকারী ব্যক্তি তখন ভালো এলাকার দিকে যাত্রা শুরু করে তো অর্ধেক পথ অতিক্রম করার পর অর্ধেক পথ অতিক্রম করার সময় তার মৃত্যু এসে উপস্থিত হয় এরপর তার ব্যাপারে রহমত এবং আজাবের উভয় দলের ফেরেস্তারা এসে বিবাদে লিপ্ত হয় রহমতের ফেরেস্তারা বলে সে তবা করে তাল্লার দিকে ছুটে এসেছে তো পক্ষান্তরে আজাবের ফেরস্তারা বলে সে কখনোই কোনো ভালো কাজ করেনি এরপর এই সেখানে একজন মানুষের বেশি একজন ফেরেস্তা আসে এবং তারা সেই ফেরেস্তাকে বিচারক বলে মানে তিনি বলেন যে তোমরা দুই দিকের দূরত্বটা মেপে দেখো সেই ব্যক্তি যেদিকে নিকটবর্তী হবে তাকে সেই দিকের বলে ধরে নেওয়া হবে এরপর মেপে দেখা গেল যে সে যেদিকে যাচ্ছিলো সেই দিকটাই নিকটে সেই দিকটাই কাছে এর ফলে তাকে রহমতের ফেস্তরা নিয়ে যায় বুখারি এবং মুসলিমের বর্ণনা অপর একটি বর্ণনা এসেছে যে সেই লোকটি ছিল ভালো গ্রামটার দিকে এক বৃহৎ পরিমাণ আগানো মাত্র এক বৃহৎ পরিমাণ আগানো যার ফলে তাকে সেই দিকের লোক বলেই ধরে নেওয়া হলো অপরের একটি বর্ণনা এসেছে যে আল্লাহ নিজে ওহি করে দেন যেন এই দিকটা অর্থাৎ তার না তার নিজের গ্রামের দিকটা দূরে হয়ে যায় এবং ওই দিকটা অর্থাৎ যেই দিকে সে যাত্রা শুরু করেছিল সেই ভালো গ্রামের দিকে যেখানে ভালো কিছু লোকজন বসবাস করে সেই দিকটা যেন তার নিকটে হয়ে যায় এটা আল্লাহ নিজে উহি করে দিয়েছিলেন এবং বলেন যে এর মধ্যখানটা মাপ যার ফলে দেখা যায় মাত্র এক বিগৎ পরিমাণ লোকটা সেই ভালো গ্রামের দিকে অগ্রসর হয়েছিল এবং তার ফলে তাকে ক্ষমা করে দেওয়া হয় তো এই হাদিসটিতে বেশ কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে প্রথম শিক্ষণীয় বিষয় হচ্ছে যে সেই লোকটি অত্যন্ত বড়ো একজন গুণাগার ব্যক্তি ছিল একশো জন ব্যক্তিকে সে হত্যা করেছে প্রথমে নিরানব্বই জন ব্যক্তি এরপর সে আবেগ ব্যক্তিকে হত্যা করে একশো জন পূরণ করে কিন্তু তার মধ্যেও লক্ষণীয় একটা বিষয় হলো যে সেই ব্যক্তি কখনোই সে আল্লাহ রহমত থেকে নিরাশ হয়নি একশো জন নিরানব্বই জন মানুষ হত্যা করার পরও তার মনে যখন অনুশোচনা আসলো সে কিভাবে ভালো হতে পারে অর্থাৎ তও বা করার উপায় সে খুঁজলো পরবর্তীতে আমরা দেখতে পাই যে সে প্রথমে একজন ইবাদতকারী ব্যক্তি বা আবেদ ব্যক্তির কাছে গেলো এবং পরবর্তীতে আবেদ ব্যক্তি যখন বললো যে না তোমার কোনো তাওবা নেই তখন সে যখন নিরানব্বইটা মানুষ খুন করেছে যখন যখন সে দেখলো যে তার মদের বিপরীতে মতামত দেওয়া হচ্ছে তো তখন সে অসন্তুষ্ট হলো এবং ওই ব্যক্তিটাকেও সে হত্যা করে দিল তো এখান থেকে আমরা দেখতে পারি যে আসলেই সেই লোকটা কত খারাপ একটা লোক ছিল যে সামান্য তার বিরুদ্ধে একটা মতামত দেওয়া হলো যে তোমার নেই সাথে সাথে ওই ইবাদতকারী ব্যক্তি আবেদ হত্যা করে একশো জন পূরণ আবেদ ব্যক্তি সে আসলেই খুব আবাক হয়েছিল সে চিন্তা করলো যে কিভাবে এরকম একজন ব্যক্তির তবা হতে পারে নিরানব্বইটা মানুষ খুন করেছে সে কীভাবে তবা করতে পারে কারণ আবেদ ব্যক্তি সে নিজের অবস্থান থেকে চিন্তা করছিল যে সে তো কখনো এই ধরনের খারাপ কাজ করেনি পরবর্তীতে আমরা দেখতে পাই যে আলেম ব্যক্তির মতামত ছিল আবেদ ব্যক্তির মতামতের বিপরীত তো এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে একজন আলেমের অবস্থান কিন্তু একজন আবেদের অবস্থানের থেকে উপরে। যার কারণে আলেম ব্যক্তি তিনি কিন্তু সঠিক মতামতটা দিলেন আবেদ ব্যক্তি অবাক হয়ে বললেন যে কীভাবে তোমার তবো হতে পারে এতগুলো খুন তুমি করেছো কিন্তু আলেম কিন্তু তাকে সঠিক মতটাই দিলেন আলেম ব্যক্তি বললেন যে কে আছে এমন যে তোমার এবং তোমার তওবার মাঝখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে এবং সাথে সাথে আলেম ব্যক্তি তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শও দিলেন এবং সেই পরামর্শগুলো তার তৌবা গ্রহণযোগ্য করতে এবং তওবাকে বাস্তবায়িত করতে সাহায্য করে যেমন আবেদ ব্যক্তি উল্লেখযোগ্য যে সমস্ত পরামর্শ দিয়েছিলেন এক নম্বর পরামর্শ দিলেন যে তোমার নিজের অবস্থান পরিবর্তন করো অর্থাৎ তুমি তোমার যেই জায়গায় থাকো সেইখানে গুণা করা খুব সহজ এবং লোকজন ভালো নয় অর্থাৎ তুমি যদি সত্যিই তবা করতে যাও তাহলে তোমাকে এই খারাপ লোকদের সঙ্গ পরিত্যাগ করে ভালো সঙ্গী নির্বাচন করতে হবে এবং খারাপ অবস্থানটা পরিবর্তন করে যেখানে তুমি গুনার কাজ বেশি করেছো তো সেই অবস্থানে তোমার গুনার কথাগুলো বেশি বারবার মনে হবে এবং গুণা করাটা সহজ হবে গুনা থেকে বেঁচে থাকাটা কঠিন হবে তো আলেম ব্যক্তি তাকে পরামর্শ দিলেন যে তুমি এই খারাপ সঙ্গী এবং খারাপ স্থানটা পরিবর্তন করে ভালো একটা গ্রামের দিকে যাও এবং সেখানে গেলে তুমি ভালো লোকদের সংস্পর্শে আসবে এবং তোমার জন্য গুণা থেকে বেঁচে থাকা তওবা এবং তওবার পরে নিজেকে শুধরে নেওয়া এগুলো সহজ হবে এবং সুবনাল আমরা দেখতে পারি যে শেষ কাজটা যখন সে ভালো কাজ করলো এবং এই অবস্থায় যখন তার মৃত্যু এসে উপস্থিত হলো সেখানে কিন্তু দুই ধরনের ফেরস্তারে তার কাছে আসলো আজাবের ফেরস্তারাও আসলো এবং রহমতের ফেরেস্তারাও তার কাছে আসলো এবং উভয়ের দলের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয়ে গেলো এরপর দেখুন যে আল্লাহ সুহামতাল্লাহ তার শেষ কাজের উপরে কতটুকু সন্তুষ্ট হলেন যে আসলে সে তো করে ভালোর দিকে আসতে চায় আল্লাহ সুহাম্মাল্লাহ একজন ফেরেস্তাকে সেখানে পাঠিয়ে দিলেন বিচারকের বেশে মানুষ হিসেবে। এবং দুই দলের ফেরেস্তারাই তাকে বিচারক হিসেবে মানলো এবং আল্লাহ সুহামদাল্লাহ এরপর আরও সাহায্য করলেন মূল বর্ণনায় আমরা দেখতে পাই যে সেই লোকটা ভালো এবং খারাপ দুইটা গ্রামের যে দূরত্ব সে খারাপ গ্রামের দিকেই মূলত বেশি অবস্থান করছিল কিন্তু আল্লাহ সুবাদ তাল্লাহ নিজে ওহি করে দেন যেন যখন তার দূরত্ব মাপা হবে তখন যেন সে ভালো গ্রামটার দিকে কাছে থাকে অর্থাৎ আল্লাহ সুহাদ তাল্লাহ জমিনের মাপ পর্যন্ত পরিবর্তন করে দিলেন যে তার বান্দার তওবাকে বাস্তবায়িত করার জন্য তাহলে এই হাদিসটি আমাদেরকে সত্যি আমাদের মনে অনেক আশার সঞ্চার করে আমরা যারা আজকে বিভিন্ন গুণার কারণে নিজেদেরকে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে নিরাশ করে ফেলছি বা মনে করছি যে আমাদের তওবাকে সত্যি কবুল হবে আমরা এই হাদিসটি থেকে যদি শিক্ষা গ্রহণ করি তাহলে দেখতে পারবো যে ইনশাআল্লাহ তালা যদি সত্যি আমরা আন্তরিকভাবে তৌবা করি ইনশাআল্লা আল্লাহ আমাদের তবা কবুল করবেন কাজেই বলা হচ্ছে যে সেই একশোটি লোক হত্যাকারীর ব্যক্তির মধ্যে যেমন এবং তার তৌবার মধ্যে যেমন কোনো বাধা ছিল না তেমনিভাবে আমাদের এবং আমাদের তওবার মধ্যে এমন কে আছে যে বাধা হয়ে দাঁড়াতে পারে যারা আজকে তবা করতে চান তাদের গুণাকি এই ব্যক্তির চেয়েও বেশি বলে মনে করেন তাহলে কেন হতাশা বরং হে মুসলিম ভাই বিষয়টি এর থেকে অনেক বড় আপনি আল্লাহ সুহামতাল্লাহর এই আয়াতটিকে একটু গভীরভাবে চিন্তা করে দেখুন যেখানে আল্লাহ সুহামতাল্লাহ বলছেন যে যারা আল্লাহর সাথে কোনো অন্য বাবুদের উপাসনা করে না এবং আল্লাহ যাকে হত্যা করে হারাম করে দিয়েছেন তাকে হত্যা করে না শরীর সম্মত কারণ ব্যতীত এবং যারা ব্যবিচারও করে না আর যে ব্যক্তি এইরূপ কাজ করবে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে কিয়ামতের দিন তার শাস্তি বৃদ্ধি পেতে থাকবে এবং সে তাতে অনন্তকাল লাঞ্ছিত অবস্থায় থাকবে কিন্তু এর পরবর্তী ফুল ইংকুই আতিম হাসন ও কিন্তু যারা তাওবা করবে এবং ইমান আনবে তাও করবে এবং ইমান আনবে আর নেকাজ করতে থাকবে তিনটা শর্তালা বলছেন যে প্রথমে তওবা করবে ইমান আনবে এবং নেক কাজ করতে থাকবে আল্লাহ সুহামদাল্লাহ বলছেন আল্লাহ তাদের পাপ সমূহকে পুণ্যে পরিবর্তন করে দেবেন আর আল্লাহ বড়ই করুণাময় আল্লাহ সুহামদাল্লাহ বলছেন যে তাদের যে মন্দ কাজগুলো অর্থাৎ সাইয়াত সেই সমস্ত সাইয়াত বা মন্দ কাজ সমূহকে আল্লাহ সুমানতাল্লাহ হাসানাতে বা ভালো কাজে পুণ্যে পরিবর্তন করে দেবেন আল্লাহ সুমতালার এই আয়তে একটি বিষয় অত্যন্ত লক্ষণীয় যে দেখুন আলাহ সুহ্লাহ বলছেন যে তাদের মন্দ কাজকে বা গুনায়ের কাজকে সাইয়াতকে আলাহ সুমতাল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবেন হাসেনাতে পরিবর্তন করে দেবেন এর মধ্যে দিয়ে আলাহ সুমতালার অসীম অনুগ্রহের কথাটা সুস্পষ্টভাবে ফুটে উঠেছে আলেমগণের ব্যাখ্যায় বলেন যে এই পরিবর্তন দুইভাবে হতে পারে অর্থাৎ গুনাহের কাজকে পাপ কাজকে নেকিতে পরিবর্তন দুইটা উপায় হতে পারে প্রথম হচ্ছে যে খারাপ গুণগুলো এই গুণগুলোকে আল্লাহ সুমানতাল্লাহ ভালো গুণে পরিবর্তন করে দেবেন যেমন তাদের মধ্যে শির্ককে আল্লাহ ইমানে পরিবর্তন করে দেবেন ব্যভিচারকে আল্লাহ পুতপ পবিত্রতায় পরিবর্তন করে দেবেন মিথ্যা কথা সে বলতো এগুলোকে আল্লাহ সত্যবাদীতে পরিণত করে দেবেন অর্থাৎ সে সত্য কথা বলবে এখন থেকে এবং সে হয়তো আমানদের খেয়ানত করত এই গুণটাকে আল্লা আল্লাহ সুমান্ত আল্লাহ পরিবর্তন করে আমানত দারিতে পরিবর্তন করে দেবেন আর দ্বিতীয় যে মতামত আলেমগণ উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে আক্ষরিক অর্থেই এই গুণাগুলো নেকে পরিবর্তন হয়ে যাবে যেমন তারা যেই পাপ করেছে কীআামর্তী দিন তারা সেগুলোকে নেকিতে রূপান্তরিত অবস্থায় দেখতে পারবে যেমন আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আলোসুভাল বলছেন যে তাদের পাপকে নেকিতে পরিবর্তন করে দেবেন এখানে কিন্তু আলো সুবন্দালে এই কথা বলেননি যে তাদের প্রত্যেকটি পাপের স্থানকে নেকিতে পরিবর্তন করে দেবেন অর্থাৎ একটা গুনায়ের বদলে একটাই নেকি হবে এরকম কিন্তু আলোচনা দালা কেননা হতে পারে যে সে যেই পরিমাণ গুণা করেছিল থেকে কম কাজকে নেকিতে পরিবর্তন করবেন অথবা সমান করবেন কিংবা তার থেকে করতে পারেন এটা আসলে নির্ভর করে যে একজন তবাকারী সে কতটুকু নিষ্ঠা এবং পূর্ণতার সাথে তওবা করেছে অর্থাৎ তওবার মানের উপরে নির্ভর করবে যে আপনার কতগুলো গুণা আল্লাহ সুহামান তাল্লা নেকৃত পরিবর্তন করে দেবেন তো আল্লাহ সুহামদাল যখন এত বড়ো একটা অনুগ্রহ আমাদের জন্য নিয়ে অপেক্ষা করছেন তখন এর থেকে উত্তম অনুগ্রহ আরও আছে বলে কি আপনি মনে করেন আপনি আল্লাহ সুহামান তাল্লার এই আয়াতের উত্তম একটি ব্যাখ্যা পাবেন নিম্নের এই হাদিসে যেটি তাড়নিতে বর্ণিত হয়েছে হাদিসটি হচ্ছে যে হজরত আব্দুর রহমান বিন জুবাইর হজরত আবু তালিব সাতবুল মামদুদ থেকে বর্ণনা করেন যে তিনি নবী করিম সাল্লা সাল্লামের নিকট আসেন অন্য একটি বর্ণনা এসেছে যে একজন খুবই বৃদ্ধ ব্যক্তি লাঠিতে ভর দিয়ে রাসুদুল্লাহ সাল্লা সাল্লামের নিকট আসেন এবং সেই লোকটি এতটাই বৃদ্ধ ছিল যে তার একটা চোখের পাতা আরেকটা পাতার সাথে লেগে গিয়েছিল এই অবস্থায় তিনি ছিলেন তো তিনি রাসুদুল্লাহ সাল্লামের সামনে এসে দাঁড়িয়ে বললেন যে যদি কোনো মানুষের পক্ষে সব ধরনের পাপ কাজ হয়ে থাকে তাহলে এমন কোনো পাপ নেই যা সে করেনি অর্থাৎ ছোটো বড়ো সব ধরনের গুণা সে করেছে অপর একটি বর্ণনা এসেছে সে সব পাপই করেছে এবং তার পাপ যদি দুনিয়াবাসীদের উপর বন্টন করে দেওয়া হতো তাহলে তাদেরকে ধ্বংস করে দিত এরপর সেই ব্যাপারে প্রশ্ন করা হলো এরও কি তহবা করার সুযোগ রয়েছে রাসুল্ল সাল্লাম এই প্রশ্নের জবাবে আরেকটি প্রশ্ন করলেন তিনি বললেন আপনি কি ইসলাম গ্রহণ করছেন সে বলল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীতে কোনো সত্য মাবুদ নেই এবং নিশ্চয়ই আপনি আল্লাহর রাসুল রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন ভালো কাজ করবেন এবং মন্দ কাজগুলো পরিত্যাগ করবেন তাহলে আল্লাহ সুমতাল্লাহ আপনার জন্য সমস্ত পাপকে ভালো কাজে পরিণত করে দিবেন। সেই লোকটা এতে খুবই অবাক হয়ে গেল আশ্চর্য হয়ে গেল এবং সে বললো যে আমার এত গাদ্দারি এবং যত কুকৃতি সমূহ এগুলো কি হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে হ্যাঁ অর্থাৎ এইগুলোকেও আল্লাহ সুমতাল্লাহ আন্তরিক হবার কারণে হয়তো ভালো কাজে পরিণত করে দিতে পারবেন তো বর্ণনাকারী বলেন যে সেই লোকটি বারবার আল্লাহু আকবর আল্লাহু আকবর এই ধ্বনি উচ্চারণ করছিল এবং যতক্ষণ না সে চোখের আড়াল হয়ে গেল অর্থাৎ চলে যাওয়া পর্যন্ত লোকটি তাকবীর ধ্বনি উচ্চারণ করতে করতে সেখান থেকে চলে গেল তো আল আলমনজির তার তার্গিব গ্রন্থে উল্লেখ করেন যে এই হাদিসটি সনৎ মজবুত এবং তাবরানিতেও এই হাদিসটি বর্ণিত রয়েছে তো একজন তৌবাকারী হয়তো এখন প্রশ্ন করতে পারেন যে আমি আমার জীবনে একটা সময়ে মানে জাহেল অবস্থায় ছিলাম হয়তো পথরভ্রষ্ট অবস্থায় ছিলাম সালাত পড়তাম না ইসলামের গণ্ডির বাইরে ছিলাম কিন্তু সেই সময় হয়তো কিছু ভালো কাজও করেছি তো এখন যখন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি তৌবা করার পরে তার যে সমস্ত খারাপ কাজ ছিল সেগুলোকে আল্লাহ সুমতালা ভালো কাজে বা নেকির কাজে পরিবর্তন করে দিলেন তাহলে সেই জাহেলি যুগে বা জাহেল অবস্থায় যখন আমি কিছু ভালো কাজ করেছিলাম সেই ভালো কাজগুলোর কী হবে অর্থাৎ সেগুলো কি ভালো অবস্থায় থাকবে নাকি এগুলো সব আল্লাহ সুমতাল্লা মুছে দেবেন নাকি এর কোনো প্রতিফল পাওয়া যাবে না তো এই প্রশ্নের উত্তর হচ্ছে যে হজরত উরুয়া ইবনে জুবাইয়ের থেকে বর্ণিত এই হাদিসটি তো হাকিম ইবনে হিজাম তাকে জানিয়েছেন যে তিনি নবী করিম সাল্লা সাল্লামকে বলেছেন যে হে আল্লাহ রাসুল আমি জাহেলিয়াতের যুগে দান খৈরাত গোলাম মুক্ত করা তারপর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ইত্যাদি নেকির কাজ করতাম তা আমি কি এর জন্য নেকি পাবো। রাসুল্লা সাল্লা সাল্লাম বলেন যে তুমি যখন ইসলাম গ্রহণ করেছো অতএব আগের ভালো কাজগুলোকে অর্থাৎ পূর্বেরগুলোকে উত্তমভাবেই পাবে তো বুখারির বর্ণিত হাদিস তো সুতরাং আমরা একদিকে যখন দেখতে পাচ্ছি যে এই সমস্ত পাপগুলোকে আল্লাহ সুমতালা ক্ষমায় পরিবর্তন করে দেওয়া দিবেন এবং সাথে সাথে জাহেলিয়তের যুগে বা একজন ব্যক্তির জাহেল যুগে যে সমস্ত নেকির কাজ সে করে তার পরেও সেগুলো ঠিক থাকবে তাহলে একজন মানুষ এবং তার তহবার মধ্যে বা আল্লাহমাদালার দিকে আন্তরিকভাবে ফিরে আসার মধ্যে আর কী বা বাকি থাকলো এর পরবর্তী পর্যায় হচ্ছে যখন একজন মানুষ আন্তরিকভাবে তাওবা করে এরপরও বিভিন্ন কারণে তার মধ্যে কিছু ছোটোখাটো ভুলের কারণে গুণা হয়ে যেতে পারে অর্থাৎ পাপ কাজ হয়ে যেতে পারে তো পাপ কাজ করে ফেললে অর্থাৎ তাওবা করার পরেও যদি আমরা বিভিন্ন পাপ কাজ করে ফেলি তখন আমরা কি করব আপনি হয়তো বলতে পারবেন যে যখন আমার দ্বারা পাপ হয়ে যাবে তখন কিভাবে অতি দ্রুত তাওবা করতে পারি तो एम कोज की रही है जहा पापक कर, करार साथे साथ ही करते उत्तर हे आसले दुईटी क्ष करते प्रथम हम पप काज के अविलम्ब् वरत होते क्या एक हम मानसिक और अपर क्जटी हे शारिक प्रथम क्या हे एक व्यक्तर अंतकरण क्या अर्थात तर मज जो एक पपक कर ल যখন পাপ কাজ থেকে সে বিরত হল আল আল্লাহ সুহামদার কথা স্মরণ করলো প্রথম কাজটি হচ্ছে তার মানসিক কাজ অর্থাৎ তার মনের কাজ সেই কাজটা হচ্ছে যে অনুতপ্ত হইতে হবে এবং এই বলে দৃঢ় সংকল্প নেওয়া যে এই ধরনের কাজ আমি আর কক্ষণও করবো না এটা হবে মূলত আল্লা সুবহান তা আল্লাহর ভয়ের ফলে এবং দ্বিতীয় কাজটি হচ্ছে শারীরিক কাজ অর্থাৎ অঙ্গপ্রত্যঙ্গের মাধ্যমে এই মনের যে অনুভূতি সেটাকে বাস্তবায়িত করা এবং অঙ্গ কাজ হচ্ছে বিভিন্ন প্রকার নেকির কাজ করার মাধ্যমে এর মধ্যে অন্যতম হল যে তওব সালাত এর দলিল হচ্ছে যে হজরত আবু বকর আদালন থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লা সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে কোন মানুষ পাপ কাজ করার পরে যদি পবিত্রতা অর্জন করে অর্থাৎ অজু করে এবং এরপর সালাদ আদায় করে এবং আল্লাহ নিকটে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ সুমতাল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এবং এই হাজি স্পৃষ্ট হই আত্মারগিবত্তাহরিবে বর্ণিত হয়েছে এবং এরপর আবু বকরদ্দিতাল্লুম তিনি এই আয়াতটি পাঠ করেন সুরা আলী ইমরানের একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত যেখানে আল্লাহ সুমাল বলছেন যে যারা অশ্লীল কাজ করার পর অথবা নিজেদের প্রতি জুলুম করার পর আল্লাহকে শরণ করে এবং এরপর নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আর আল্লাহ ব্যতীত গুনাসমূহ কেউই ক্ষমা করতে সক্ষম নয় এবং তারা নিজেদের কৃতকর্মের উপর অটল থাকে না এবং তারা এই গুনায়ের উপরে অটল থাকার ভীষণ পরিণাম সম্পর্কে আল্লাহ যে শাস্তি দেবেন সেই সম্পর্কে জানে অর্থাৎ অবশ্য মাতলিয়াতে বলছেন আরেকবার والذین اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكروا الله ذكروا الله فاستغفروا لذنوبهم الله ولم يصروا على ما মা যে যারা অশ্লীল কাজ করার পর নিজেদের প্রতি অর্থাৎ নিজেদের প্রতি জুলুম করার পর আল্লাহকে স্মরণ করে এবং এরপর নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আর আল্লাহ ব্যতীত গুণাসমূহ কেউ ক্ষমা করতে সক্ষম নয় এবং তারা নিজেদের কীরকমের উপর অটল থাকে না আল্লাহ সুমন তাল্লাহ বলছেন যে এই সমস্ত লোককে আল্লাহ ক্ষমা করবেন অন্যান্য বর্ণনা এসেছে যে এই দুই রাখা সালাতে যে সমস্ত গুণাবলীর কথা যা গুণা মাফের কারণ হবে তার সংক্ষিপ্ত একটি বিবরণ এবং এই সবগুলো বর্ণনাই সহি এক নম্বর হচ্ছে যে যে কেউ সুন্দরভাবে অজু করে তার সগিরা গুনাগুলো মাফ করে দেওয়া হয় কেননা অজু করলে ধৌত অঙ্গ সাথে সাথে অর্থাৎ সগিরা গুণা পানির সাথে সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে সাথে ঝরে পড়ে যাবে আর উত্তমভাবে অজু হচ্ছে যে প্রথমে বিসমিল্লা বলে শুরু করা এবং শেষে এই দুয়া করা অর্থাৎ অর্থাৎ দুয়াটির অর্থ হচ্ছে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ বেটি তার কোনো সত্যম আবুদ নেই তিনি একক তার কোনো শরিক নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লা সাল্লাম তার বান্দা ও রাসুল হে আল্লাহ আমাকে তওবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন হে আল্লাহ আপনার স্তুতির সাথেই আমি আপনার প্রশংসা করছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি বেটি তো কোনো সত্য মবুদ নেই আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার নিকট তওবা করছি এটা হচ্ছে প্রথম করণীয় বিষয়ে অজু করার পর এবং দ্বিতীয় হচ্ছে যে এতে মনে মনে কোনো কথা বলা যাবে না তিন নম্বর হচ্ছে এই দুয়ার সময় একাগ্রতা এবং বিনয়ী ভাব আনতে হবে এবং চার নম্বর হচ্ছে এর পরবর্তী অবস্থায় অজুর পরে এই দুয়ার পরে যে ক্ষমা প্রার্থনা করতে হবে তো যখন মানে তবার জন্য এই করণীয় কাজটি করা হবে তো এই কাজের ফলাফল কি পূর্বোক্ত কাজের ফলাফল হচ্ছে তিনটি এক নম্বর পূর্বের সমস্ত গুণা ক্ষমা করে দেওয়া হবে দুই নাম্বার হচ্ছে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে এবং এই হাদিসটি সহি সহি আত্মারগিবের উৎস এখানে দেওয়া আছে পরবর্তীতে বলা হচ্ছে যে বেশি বেশি নেকি এবং সৎকর্ম করতে আগ্রহী হবে বা এগুলো করা হবে তা আপনি সহি হাদিসে উল্লেখিত আরও একটি এই উদাহরণটি ভালোভাবে চিন্তা করে দেখুন যে রাসুল হাসুল আসলাম বলছেন খুব সুন্দর একটি বর্ণনা মুসনাদা আহমদের হাদিস রসুলাম বলছেন যে ওই ব্যক্তির উদাহরণ হল যে খারাপ কাজ করে সে সেই ব্যক্তির মতো যার গায়ে খুব আটো একটা লোহার বর্ম চাপানো আছে যে ব্যক্তি খারাপ কাজ করে তার উদাহরণ যে তার গায়ে যেন খুব মানে আঁটো একটা লোহার বর্ম চাপানো আছে এবং যা তাকে শক্তভাবে চেপে ধরে রেখেছে তো এরপর যখন সে একটা নেকির কাজ করলো একটা আংটা খুলে গেল এরপর যখন আরেকটা নেকির কাজ করল আরেকটা আংটা খুলে গেল এবং এভাবে আস্তে আস্তে সবগুলো খুলে সেই লোহার বর্ম মাটিতে পড়ে গেলো সুমানাল্লাহ যে তবাগুলা এইভাবে আমাদের মানে গুনাহগুলোকে আস্তে আস্তে খুলে দিবে। সুতরাং নেকি পাপিকে একজন পাপী ব্যক্তিকে গুনাহের যে বন্দিখানা সংকীর্ণ অবস্থা এটা থেকে মুক্ত করে তাকে আল্লাহ সুমতালার আনুগত্যের প্রশস্ত ময়দানে বের করে নিয়ে আসে তো এই ঘটনাটি পরবর্তীতে আরেকটি ঘটনা বর্ণনা করা হচ্ছে যে এই ঘটনাটি এই বিষয়কে আরও অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করে দেবে হজরত ইবনে মাসুদ রাজিল তালন থেকে বর্ণিত তিনি বলেন যে একজন ব্যক্তি আল্লাহ রসুল্লাহ সালামের নিকট আসলো এবং বলল যে ইয়া রসুল আমি তো এক মহিলাকে বাগানের ভিতরে একাকী অবস্থায় পেয়ে সব ধরনের গুনায়ের কাজই করেছি কিন্তু সহবাস করিনি তুমা খেয়েছি তাকে চেপে ধরেছি এবং এছাড়া অতিরিক্ত আর কিছু করিনি এখন আপনি আমার ব্যাপারে যা ইচ্ছা করতে পারেন তো নবী করিম সাল্লা সাল্লাম তাকে কিছু বললেন না সুতরাং এই লোকটি চলে গেল তো হজরত্ন তিনি বললেন যে আল্লাহ তো লোকটির অবস্থা গোপন রেখেছিলেন যদি সে নিজের এই কথা গোপন রাখত তো রাসুলাম এরপরে চোখ তুলে তাকালেন এবং বললেন যে তাকে আমার কাছে ডেকে নিয়ে আসো তো যখন তাকে ডেকে নিয়ে আসা হলো তখন আল্লাহ রাসুল সাল্লাহ এই আয়াতটি তাকে পাঠ করে শুনিয়ে দিলেন যার অর্থ হচ্ছে যে আপনি সালাত প্রতিষ্ঠা করুন দিনের দুই প্রান্তে এবং রাতের একটি অংশে নিশ্চয় নেই কি মিটিয়ে দেয় আর এটা হচ্ছে উপদেশ উপদেশ গ্রহণকারীদের জন্য সুরাহুদের একশো চোদ্দ নম্বর তো মুওয়াজ রদিল তালনু তিনি বলেন যে অপর একটি বর্ণনা এসেছে যে হজরত ওমর থেকে তিনি বললেন ইয়া রসুল্লাহ এটি কি শুধুমাত্র তার জন্য নাকি সমস্ত মানুষদের জন্য অর্থাৎ সেই ব্যক্তি যখন আল্লাহ রসুলের কাছে এসে বলল যে আমি এই ধরনের গুণায়ের কাজ করেছি এখন আমি কিভাবে এর কাফার আদায় করতে পারি সে একজন মহিলাকে নির্জন অবস্থায় বাগানে পেয়ে তার সাথে সব ধরনের কাজই করেছে কিন্তু সহবাস করেনি চুমা খেয়েছে তাকে চেপে ধরেছে এবং লোকটি বলতে যে এছাড়া আর অতিরিক্ত কিছু করিনি তো আল্লাহ রসুলাম তাকে উপদেশ দিলেন যে আপনি সালাদ প্রতিষ্ঠা করুন দিনের দুই প্রান্ততে এবং রাতের একটি অংশে নিশ্চয় নে কী গুণাকে মিটিয়ে দেয় এটি হচ্ছে উপদেশ উপদেশ গ্রহণকারীদের জন্য তো মুওয়াজ রহন তিনি বলেন অংরাজিদ থেকে বর্ণনায় যে ইয়া রসুল্লাহ এটি কি তার জন্য না সকল মানুষের জন্য তো আল্লাহ রসুল্লাম বললেন যে এটা হচ্ছে সমস্ত মানুষদের জন্য তো এই হাদিসটি ইমাম মুসলিম রাহিমউল্লাহ তিনি সংরক্ষণ করেছেন আমাদের পরবর্তী অধ্যায়ের শিরোনাম হচ্ছে যে খারাপ লোকেরা এরা যখন একজন তবাকারী ব্যক্তিকে বিভিন্নভাবে ছোট করে বা তাকে তবা থেকে বিরত রাখে ঠাট্টামস করা অথবা পূর্বের গুণায়ের কথা স্মরণ করে দেওয়ার মাধ্যমে বা বিভিন্নভাবে তাকে ছোট করে তবা থেকে ফিরিয়ে রাখে চেষ্টা করে তো এই অধ্যায়ের শিরোনাম দেওয়া হয়েছে যে খারাপ লোকেরা আমাকে তারা করে চলেছে তা আপনি হয়তো বলবেন যে আমি তবা করতে চাই কিন্তু আমার যারা পূর্বের সঙ্গীসাথী খারাপ লোকেরা এরা সর্বত্র সবখানে আমাকে তারা করে চলেছে এবং আমার মধ্যে এই সামান্য পরিবর্তনের কথা জেনেই তার প্রচন্ড চাপ এবং আক্রমণ শুরু করেছে এবং এই অবস্থায় একজন ব্যক্তি নিজেকে সে খুব অসহায় মনে করে যে আমি আসলে কি করব। আমি কি ভালোর দিকে আসব নাকি আগের খারাপ সঙ্গীসাথীদের ভয়ে তাদের মতোই থেকে যাব। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে এটা হচ্ছে আপনার জন্য একটা পরীক্ষা এই অবস্থায় প্রথম কাজ হচ্ছে আপনাকে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে কারণ এটাই হচ্ছে যারা সত্যনিষ্ঠ ব্যক্তিদের ক্ষেত্রে আলোচমান তোলার একটা পদ্ধতি যেন তিনি সত্যবাদী ব্যক্তিদেরকে মিথ্যাবাদীদের থেকে আলাদা করে ফেলতে পারেন অর্থাৎ আপনার খারাপ সঙ্গীরা যখন আপনাকে তবা করা থেকে বিরত রাখতে চেষ্টা করছে আপনাকে ছোট করছে এই পরীক্ষার মাধ্যমে আলোচনাদাল আপনাকে এই মিথ্যাবাদী ব্যক্তিদের থেকে আপনাকে সত্যবাদীদের ব্যক্তিদের মধ্যে নিয়ে আসবেন এবং ভালো ও মন্দের মধ্যে আলোচনা দল একটা পার্থক্য করে দিবেন। তো যেহেতু আপনি পথের শুরুতে পা রেখেছেন অর্থাৎ তবার পরে আল্লাহর দিকে ফিরে আসছেন প্রথম অবস্থায় আসছেন তো সেই অবস্থায় আপনাকে খুবই মজবুত থাকতে হবে এই সমস্ত মানুষ এবং দিন বা শয়তান এরা একে অপরকে প্ররোচিত করে যেন যে কোনোভাবে আপনাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারে সুতরাং আপনি তাদের আনুগত্য করবেন না আপনি আল্লাহর আনুগত্য করবেন তারা আপনাকে বলবে এবং যে এরকমও বলতে পারে যে মাত্র কয়েক দিনের ঝোঁক মাত্র যে অবাক করে ভালো হয়ে যাতে যেতে যাচ্ছে সেটা মাত্র তার কিছুদিনের একটা আবেগী ঝোঁক এই ধরনের কথা বলতে পারে তো কয়েক দিনের মধ্যেই সে আবার আগের মতো অবস্থায় ফিরে আসবে সাময়িক কিন্তু যে আশ্চর্যের বিষয় হলো যে তওবা করার পরেও অনেকে বলে থাকে তাদের আগের খারাপ সাথীদেরকে বলে যে কিছুদিনের পরে আমি আমি আবার তোমাদের অবস্থায় ফিরে আসব। এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক দেশে আবার আগের গুনার অবস্থায় ফিরে যাবে এখানে একটা ঘটনা উল্লেখ করা হচ্ছে যে এক ব্যক্তি যে একজন মহিলার সাথে মানে টেলিফোনে আলাপ করতো তো সে একদিন হঠাৎ সেই মহিলার মুখের উপরে টেলিফোন বন্ধ করে দেয় এবং বলে যে সে তওবা করেছে আর এই ধরনের গুনার কাজ সে করবে না অর্থাৎ মানে মহিলাদের সাথে কথা বলা এগুলো শেয়ার করবে না এই ধরনের পাপ কাজ সে করতে চায় না তো কিছুদিন যাওয়ার পর সেই মহিলা মানে ফোন করে আবার যোগাযোগ করে বলে যে আশা করি তোমার সেই আগের নাক ছিটকানু ভাব দূর হয়ে গেছে অর্থাৎ সে তাকে আবার বিভিন্ন খোটা দেওয়ার মাধ্যমে আগের গুনায়ের অবস্থায় নিয়ে আসতে যাচ্ছে যাতে সে আবার আগের মতো টেলিফোনে কথাবার্তা শুরু করে এই সে বলতে যে আশা করি তোমার ওই সমস্ত নাক ছিটকানু ভাব দূর হয়ে গেছে সে মনে করেছে যে সাময়িকের জন্য হয়তো সে দবা করে ভালো হওয়ার চেষ্টা করছে পারবে না তো এই বিষয়ে আল্লাহ তাল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন اس الخن الناس الذي আমি আশ্রয় চাই মানুষের প্রভু নিকট মানুষের মালিকের নিকট মানুষের মাবুদের নিকট খান্ন শতানের কুমন্ত্রণা থেকে আর যারা মানুষের অন্তরে অস্তবস্তা দেয় সেই সমস্ত মানুষ এবং জিনদের মধ্য থেকে সুরানাসের আয়াত সমূহ তো সুতরাং এখানে মানে একসাথে দুইটা বিষয়ের মোকাবেলা করতে হচ্ছে যে একদিকে মোকাবেলা করতে হচ্ছে যে খারাপ লোকদেরকে তারা আপনাকে ঠাট্টা বিদ্রুপ করে যে কোনো উপায়ে আগের অবস্থায় নিয়ে আসতে যাবে আর আরেক দিকে মোকাবেলাটা হচ্ছে যে আল্লাহ আপনাকে তার দিকে আহ্বান করছেন এখন আপনি নিজে চিন্তা করে দেখুন যে আপনার প্রভুই কি উত্তম নন যে এই দুই দলের মধ্যে যাদের আনুগত্য আপনি করবেন আপনি কি খারাপ লোকদের আনুগত্য করবেন নাকি আল্লাহর আনুগত্য করবেন আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে যে তারা আপনাকে অবশ্যই সর্বত্র তারা করে বেরাবে তারা সবখানেই আপনাকে যে ভাবে হোক খারাপ পথে ফিরিয়ে আনার চেষ্টা করবে তো একজন ব্যক্তি সে একটি ঘটনা উল্লেখ করেছে যে সে একসময় জাহেল অবস্থা ছিল এরপর তওবা করেছে তো সে তৌবা করার পর তার পূর্বের সময়ের এক সময়কার দুষ্ট বান্ধবী সে তার ড্রাইভারকে বলতো যে তুমি ওর পিছনের পিছনে গাড়ি নিয়ে যাও এবং এমনকি সে মসজিদে যাওয়ার পর ওই বান্ধবী সে গাড়ি জ্বালনা দিয়ে নামাজে যাচ্ছে সেই ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করতো এবং তাকে ফিরিয়ে আনার চেষ্টা করত। আবার খারাপ পথে ফিরিয়ে আনার চেষ্টা করত তবে আল্লাহ সুহামতাল্লাহ একজন ইমানদার ব্যক্তিকে অবশ্যই রক্ষা করবেন এই বিষয়ে আল্লাহ সুমতাল্লা বলছেন যে আল্লাহ তাদেরকে দৃঢ়পদ রাখবেন যারা ইমান এনেছে পবিত্র তাহিদের বাণীর প্রতি দুনিয়ায় এবং আখিরাতের জীবনে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 এবং তারা আরও চেষ্টা করবে যে আপনাকে আগের গুনায়ের কথা স্মরণ করিয়ে দিতে এবং পূর্বের গুনায়ের জীবনকেই সুন্দর চাকচিক্যময় করে তোলার চেষ্টা করবে যে কোনো পদ্ধতিতে এটা হতে পারে যে পূর্বের যে সমস্ত ছবি বা চিঠিপত্র এগুলো তারা হয়তো জমা করে রাখবে এবং এগুলোর মাধ্যমে আগের অবস্থার কথা আপনাকে স্মরণ করিয়ে দিতে চাইবে আপনি তাদের কথা শুনবেন না আপনাকে সতর্ক থাকতে হবে যেন তারা আবার আপনাকে ফিতনায় ফেলতে না পারে তো এখানে একজন বিখ্যাত সাহাবির ঘটনা সংক্ষেপে উল্লেখ করা হচ্ছে তিনি হচ্ছেন কাবিবনে মালিকের ঘটনা তিনি তাবুকের যুদ্ধে যেতে না পাওয়ার কারণে যখন রাসুল্লা সাল্লাহাম সমস্ত সাহাবিদেরকে বললেন যে তাকে বয়কট করে চলো যতক্ষণ না আল্লাহর ব্যাপারে তার কোন সিদ্ধান্ত বা অনুমতি আসে তার নিকট এই অবস্থায় যারা মানে তার পূর্বে যখন সে জাহেল অবস্থায় ছিল সেই অবস্থায় যারা তার সঙ্গী সাথে ছিল এদের মধ্যে একজন ব্যক্তি ছিল প্রতিবেশী গাছান এলাকার বাদশাহ এবং সে এই অবস্থাটার সুযোগ নিতে চাইলো কঠিন অবস্থা এবং সে সুযোগ নিয়ে মানে তাকে পূর্বে খারাপ অবস্থার দিকে প্রলোভিত করতে চেষ্টা করল এবং সে চিঠি লিখে পাঠালো যে আমি তো জানতে পারলাম যে আপনার সঙ্গী অর্থাৎ মোহাম্মদাল্লাম এবং শাহবাগন যে আপনার সাথে রুরও ব্যবহার করছে তো আল্লাহ আপনাকে অপমানিত করবেন না এবং শেষও করে দেবেন না সুতরাং আপনার উচিত আমাদের সাথে মিলে আসা অর্থাৎ আগের অবস্থায় ফিরে যাওয়া তো সেই কাফের বাদশা চেয়েছিল যে এই মুসলিমকে যেভাবেই হোক মদিনা থেকে বের করে দিয়ে নিজের দলে টেনে আনতে যেন সে কাপড়দের দেশে গিয়ে আবার নষ্ট হয়ে যায় এইখানে মানে সম্মানিত এই সাহাবির ভূমিকা কি ছিল তিনি কি করলেন তিনি কাপড় তেন বলেন যে আমি সেই চিঠি পাট করে ফেললাম এবং বললাম যে এটা একটা পরীক্ষা আমি সেই চিঠিটি দলা পাকিয়ে সাথে সাথে চুলার মধ্যে ছুঁড়ে ফেললাম এবং পুড়িয়ে ফেললাম তো একইভাবে যে সমস্ত ভাইদের ক্ষেত্রে যারা পূর্বের সঙ্গীসাথী তারা আগে স্মৃতিগুলো স্মরণ করিয়ে দিয়ে গুনার দিকে আবার নিয়ে আসতে যাচ্ছে তাদের ক্ষেত্রে এরকমভাবেই কঠিন হতে হবে এবং পূর্বের গুনায়ের কোনো বস্তু বা স্মৃতি থাকলে চিঠিপত্র বা ছবি থাকলে সেগুলো নষ্ট করে ফেলতে হবে কারণ এগুলো তার মনকে দুর্বল করে আবার আগের অবস্থায় ফিয়ে নিয়ে যেতে পারে আপনাকেও এরকম শক্ত হতে হবে সে পুরুষ হোক কিংবা মহিলাই হোক সে যদি আপনাকে নতুন করে কিছু পাঠায় সেগুলো আপনাকে নষ্ট করে ফেলতে হবে যা আপনাকে খারাপ কাজের দিকে প্রলব্ধ করতে পারত। যেন এগুলো সবগুলো ছাই হয়ে যায় এবং আপনাকে यह अवस्था अवश्य स्मरण करते हैं जी भाव जहां नाम आगुने एक मानुष के पुढ़ते हैं भय अवस्था सम्पर्मा आल्ला सुबह अतएव आपनी धर्धारण करसंदेहे आल्ला वादा सत्य और यही अविश्वास जान अपना विपदगामी करते ना